সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আলোচনা টেবিলে ইসলামী শিক্ষার বিভিন্ন দিক আজকে এখানে আমরা আলোচনা করব। মসজিদে শিশুদের শিক্ষার উপরে ইসলামে শিশুদের শিক্ষার ব্যাপারে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে রসুল্লাহ সাল্লি সাল্লামের সময় থেকে আজ পর্যন্ত মুসলমানরা দেশে দেশে এই মসজিদে বাচ্চাদের শিশুদের শিক্ষার এই প্রচলন করে আসছেন আজকে আমরা এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনায় আমি আছি আপনাদের সাথে ডক্টর আবুল কালাম আজাদ এবং আরও আছেন আমার ডান পাশে শেখ শহীদুল্লাহ খান মাদানি আমার পাশে আছেন আর একজন শিক্ষাবিদ ডক্টর মুসলিহুদ্দিন এবং আমার সর্ব বামে আছেন শেখ মোহতারাম শাহ ওয়ালিউল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমি সর্বপ্রথমেই যে প্রশ্নটা এখানে আলোচনা করতে চাই সেটা হলো যে বাচ্চাদের লেখাপড়া মসজিদ থেকে কেন শুরু হলো। আমার মনে হয় আসলে যুগে আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শনের জন্য পাঠিয়েছেন আমি আলিহিমকে এবং তাদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হলেন বিশ্বনবী মোহাম্মাদুর রসুল্লাহ সল্লাহ তাল আলী ওসাল্লাম তিনি যেমন আমাদের এই দুনিয়ার সকল বিষয় আসয় সম্পর্কে স্পষ্টভাবে আমাদেরকে শিক্ষিত করেছেন ঠিক এমনি আমাদের পরকালীন জীবনটা সমৃদ্ধ হওয়ার রাস্তাও বাতলে দিয়েছেন আমাদের দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আখ অনন্ত জীবনের ফসল কাটার ব্যবস্থা করেছেন মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ তাই আমাদের দিন এবং দুনিয়া আমাদের আখ এবং দুনিয়া এক এবং অভিন্ন थार्थ केंद्र बिंदु शिक्षारूचना सकल मानूष एकत्रित कालमीन के काचे पारुष्ठानिक वास्तवता शिक्षार जत्रा शुरू हो मस्जिद मस्जिद आरबी भाषा शब्द जार सरल अनुबाद सेजदा देर जैगा जैसे शेजदा देमे रब आलमीजी घोषणा कर आलाक सर्वशेष आयाते তার অতি কাছে যাত্রা সূচনা করতে হবে তাই মসজিদ ভিত্তিক শিক্ষার ব্যবস্থা করেছেন বাচ্চাদের শিক্ষা দেওয়া হয় এটা কি শুধুমাত্র কুরানিক্ষা দেওয়া হয় নাকি কি দেওয়া হয় আলামত হবে এবাদত আল্লাহ ছ আর কার জন্য হবে না কিন্তু শিক্ষা সকল শিক্ষা সেখান থেকেই শুরু হয়েছিল আল্লা এক সাহাবি কে বললেন যে শুনো তোমাকে আমি এমন একটা সুরা শিক্ষা দিব মসজিদ আল্লাহ এক দুই তিনবার বললেন পড়ছিলাম যে তুমি কি জানো না নবী ডাকলে আর কিছু করা যাবে না বিস্তারিত হাদির সাহেব বুখারি এবং মুসলিম এসেছে তিনি শিক্ষা দিলেন সুরাতুল ফাতে আজিম এটা কাসাম তো সালাত আবদি তারপরে যখন যুদ্ধ শুরু হতো জেহাদ শুরু হতো আল্লাহ নবী মসজিদের ডেকে বলতেন যে কে কি দিবে এখন কে কি দান করবে একজন সাহায্যের জন্য আসলো আল্লাহ নবী বললেন কে কি সাহায্য দিবে দাও আল্লাহ নবী বললেন আমিলা বিহা হাদিস সোহি মুসলিমের মধ্যে রয়েছে ইত্যাদি আসহাবুস যারা তারা কিন্তু মসজিদের মধ্যে বসে থাকতেন আল্লাহ নবী যখন যা বলতেন যেরকম আবু হরাই তাল বেলাল সোহেব আম্মার যে আমরা যেটা বুঝলাম যে মসজিদে আসলে বাচ্চাদেরকে সবকিছু শিক্ষা দেওয়া হতো এখন সেখানে কি ছেলে মেয়ে বয়সের কোন তারতম্য ছিল নাকি জেন্ডার এর কোন ছিল সেদুল্লাহ সাহেব একটু যদি ব্যাপারে কিছু বলেন আমাদেরকে আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রাসুলিল্লা আল্লাহ রাসুল সাল্লাম তিনি যেভাবে মসজিদকে ব্যবহার করেছেন সেটা যদি আমরা একটু চিন্তা করে দেখি তাহলে বলতে পারি আমরা যে এটা কোনো শ্রেণীর জন্য নির্দিষ্ট নয় সীমাবদ্ধ নয় যেমনইভাবে ছোট বাচ্চারাও উন্মুক্তভাবে মসজিদে পড়াশোনার সুযোগ পায় ঠিক তেমনইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম মসজিদের খোদবার মাধ্যমে সেখানে নারী পুরুষ সকলকে শিক্ষা দিয়েছেন এবং মসজিদে বিভিন্ন অতএব সকল শ্রেণীরেই বলা যেতে পারে মসজিদ একটা শিক্ষাগার মসজিদ একটা শিক্ষারিস্তা প্রসঙ্গটা আমি একটা জিনিস খুব সুন্দর মসজিদ আমরা সবাই জানি মসজিদের মধ্যে মসজিদ মানে সুন্দর বর্গাকার একটি দেয়াল তার নাম মেহরাব যে যখন মারিয়াম আলিহাসালাম এর তত্তাবধানে গিয়ে দেখলেন যে অসময়ের ফল মূল খাচ্ছে তখন তিনি নিসন্তান ছিলেন তার মানে সন্তানের ভালোবাসা উঠে আর তিনি নামাজ গিয়ে মেহরাবের মধ্যে তারা কি শুধু কোরআন শরীফ তেলাবাদ শেখে নাকি জীবনের অন্য কোন স্কিল তারা শেখে এখানে এ ব্যাপারে মুসলে আপনি কি বলবেন প্রত্যেকটা জিনিসে মসজিদ থেকে শেখা হয়েছে মসজিদ থেকে ঘোষণা করা হয়েছে দেখছেন হাসান হোসেন তিনি দৌড়িয়ে গিয়ে তাদেরকে তুলে নিয়ে এসে তারপর আবার খতবা দিলেন তার কাঁধে তার নাতনি ওমায়মা তিনি অবস্থান করছেন পিঠে বসে আছেন এমন অবস্থা তাকে নামিয়ে তারপর আবার শেষ দিচ্ছেন দেখা যাচ্ছে নিজে ইমাম বিশ্ব নবী সালাম পিছনে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়েছেন নামাজকে সংক্ষিপ্ত করে এটা তার মানে আজকে কিন্তু আমরা বাচ্চাদেরকে নামাজে নেই না ছোট বাচ্চাদেরকে নামাজ না ছোট বাচ্চা ঘরে থাকবে এটা বলি এবং ছোট বাচ্চা নামাজ সংক্ষেপ করে অনেক পিতামাতার থাকতে পারে যে আগে তো মনে করেন এরকম ফর্মাল এজুকেশন ছিল না আগে বাচ্চারা এরকম সকাল বেলায় বিরাট বইয়ের বোঝা পিঠে নিয়ে যেত না খান সাহেব ইস্কুলে আমাদের যে সমস্ত বাচ্চারা শিক্ষা নিচ্ছে আজকে আজকে এমন অবস্থা দাঁড়িয়ে গেছে আমাদের যে মসজিদ শুধু হলো হেফাজতের সাথে সম্পৃক্ত আর স্কুল হলো পার্থ সাথে সম্পৃক্ত আমরা আমাদের ছেলেদের ওই বেগ ভরা যে বই পুস্তক দিচ্ছি সেগুলি হলো এমন বই পুস্তক বা এমন শিক্ষার বিষয় সামগ্রী সেগুলি যেখানে আল্লাহ আলমিনের সাথে কোনো সম্পর্ক তৈরি হওয়ার বা একটা উত্তম আদর্শ গড়ে তোলার মতো উপাদান সেখানে থাকে না শুধু দুনিয়া নিয়ে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায় তো আমরা মনে করব যে আসলে হওয়া উচিত যে যদিও এগুলি থাকে কিন্তু এর সাথে একটা ছাত্র प्राधान्यो करे कथारुनिया के अस्वीकार शे कर তবে আবার যারা চাই রব আলী তাদের শিক্ষক হিসেবে আমাদের কিন্তু সবারই কনসার্ন এবং অনেক পিতা এটা আছে তো ব্রেকের পরে এসে আমরা আলোচনা अल्प खुणुमान सुंदर एक विधान नए ध्वस जो अनिवार्य शेख सैफुद्दीन तुन् आलोक जीवन गढ़ारृथा अपनवाचित कित बुलुबुल मारामकाम से हादस्यवस्था अपन सकें शुरार और जानारदरमंत्रण जाना देख बलुबुल माराम दर्शे हादी शुदुम्रिस्ती बांगलुगुल माराम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 আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা잖아요 আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় আপন সম্প্রচার সকাল 6.70টায় বাংলাদেশে পিএসটিভি বাংলায় কুরআনের দৃষ্টি কুরআনের দৃষ্টি হাদিসের ভিত্তিতে একদিন আকাশ ফেটে চৌচি রহে যখন ধোয়া পূর্ব দিক থেকে বের হবে বিদ্যা উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে যাওয়া মানুষ নির্দ্বিধায় তার পিতাকে হত্যা করবে এ আমাদের অনেক লক্ষণ दर्शक भाई बनरा আমরা যে এই আলোচনা করছিলাম বিরতির আগে সেটা ছিল মসজিদে বাচ্চাদের লেখাপড়ার ব্যাপারে যারা এখানে আছি সবাই বিভিন্ন পর্যায়ে শিক্ষার সাথে আমরা জড়িত আছি এবং তাদের অভিজ্ঞতা নিয়েই আমাদের আজকের বিষয়ের অবতরণা বিরতির আগে আমরা একটা প্রশ্ন করছিলাম যে আমাদের বাচ্চারা যারা স্কুলে যায় অনেক লম্বা সময় সেখানে তাদের থাকতে হয় স্কুলেই তাদের অনেক প্রেশার থাকে এর পরে আবার যদি আমরা তাদেরকে মসজিদে নিয়ে আসে তাহলে তাদের পরে কি অতিরিক্ত প্রেশার দেওয়া হয়ে যায় না এই প্রশ্নই আমরা আলোচনা করছিলাম কর্তৃক মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গে আমরা বলেছি এরপরে যদি আমরা আসি দেখুন মসজিদ ভিত্তিক শিক্ষা এই পৃথিবীকে আলোকিত করেছে যদি বলতে হয় বর্তমান পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় আলাজহার বিশ্ববিদ্যালয় মজার ব্যাপার হলো এই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কিন্তু বলি জামে মানে হলো এমন মসজিদ যেখানে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক দুনিয়া এবং আখেরাত সকল শিক্ষা জামের শব্দটাও তো আমরা বলি জামে সুতরাং আলাজার বিশ্ববিদ্যালয় মসজিদ ভিত্তিক এখানে আমাদের কিছু অভিজ্ঞতা আছে আমরা লন্ডনে দেখেছি যে সমস্ত ছেলে মেয়েরা স্কুলে যায় এবং সেখানে সাধারণত বিকেল বেলায় তারা মসজিদ ভিত্তিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যায় এবং তারা গবেষণা করে দেখেছে যে এই যে বাচ্চারা স্কুলে যায় এতে কি বাচ্চাদের ক্ষতি হয় না লাভ হয় তারা দেখেছে আসলে যারা মসজিদ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে যায় অনেক দিক থেকে তারা উপকার লাভ করে যেমন তাদের ম্যানারটা ভালো হয় আদো বাখলাখ ভালো হয় সাথে সাথে তারা যখন বাসায় থাকে সাধারণত লেখাপড়া করে না সময় নষ্ট করে খেলাধুলা করে তো দেখা যাচ্ছে তারা এই যে দুই ঘন্টা মসজিদে কাটায় একটা ভালো কাজে তারা কাটায় এর একটা কারণ আছে আমি যেটা বলি আমার শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু মসজিদ মানেই হলো যেখানে তার মা বাবাও যাচ্ছে তার পরিচিত তার চাচা দাদা মামু খালো সমাজে সবাই যাচ্ছে তার মানে আপনি বলতে চাচ্ছেন এটা আসলে একটা যায় যায় তার মানে এর সাথে আরেকটা গভীর সরযন্ত্র জড়িত বলে মনে হয় একদিক এক নম্বর হলো যে একটা বাচ্চার কয়েক ঘন্টা ঘুমানো উচিত অন্তত আমরা সবাই আমাদের নিজেদের বাচ্চাদের দিকে তাকিয়ে বা মেডিকেল সায়েন্স বাস্তবতা একটা বাচ্চার বা বা প্রায় সকল মুসলমান বাচ্চারা মসজিদে যেত এখন তার সংখ্যাটা কমে গিয়েছে আগে কিন্তু আমরাও যখন পড়েছি তখন কিন্তু নাস্তা টাস্তা করে যাবে আর হ্যাঁ জীবনের সূচনা তো কোরআশিক কারণ বিকেলে আবার বাসায় ফিরে কিন্তু সে তার স্কুলের পরাজ গিয়ে ব্যস্ত হয় আমাদের বর্তমান সামাজিক যে कारण शाहेब उल्लेख कर लें मस्जिद थे दूरे सर रखा सर रखना चिंता তার মানে তো দেখা যাচ্ছে যে আসলে যে বাচ্চাদেরকে মসজিদ থেকে যারা সরিয়ে রাখছেন সেখানে পিতা মাতারা ইনভলভকরা তাই না সমাজের আমরা যাদেরকে নেতৃস্থানীয় ব্যক্তিবদ্ধ যারা আমাদেরকে লিড দিচ্ছেন তারাও কিন্তু কেন আসে অবস্থাটা তারা কি বুঝেন না একটা করতে পারছি। আমার বাচ্চাটাকে আমানতদারি শিখছে আমার বাচ্চাটা কি বড়জনকে জনকে করতে শিখেছে না কেনর একটা জবাব আছে আপনার কেন কেনর সাথে জড়িত হলো আমাকে আমার বাচ্চাকে ভবিষ্যতে কম্পিটিশন টিকতে হবে সে যদি সামনে কিছু হতে চায় এমন আপনি যদি সেখানে চব্বিশ ঘন্টা না খাটেন তাহলে বাচ্চা শিক্ষিত হবে কেবল চাকরির জন্য चादाबाजी जगते ढुके बाल सठीन भलत्कार আপনারা আমাকে বুঝান শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম কানুন যা তার মধ্যে থেকে একটা বাচ্চা প্রথমেই তার অনেক কিছু হারিয়ে ফেলছে সেটা হলো আমার ড্রেস কোন কোন প্রতি ড্রেস আছে খামিক আদব আখলাক অনেক ক্ষেত্রেই না কিংবা হালকা কিছু থাকলেও তাদের আমার ফাউন্ডেশন করার মানে হলো যে এই বাচ্চারা যদি মসজিদ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে আসতো তাহলে তার এগুলো শিখতে পারছে এই পৃথিবীতে আমি কে আমি তো কেউই না বরং আমাকে সৃষ্টি করেছেন একজন তিনি হলেন আল্লাহ স্রষ্টা স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক যদি তার জীবনের সূচনা থেকে না করে দেয়া যায় তখন সে শিখবে তার দায়িত্ব বুঝবে তার টার্গেট সেটা একটা প্লান করতে পারবে তার জীবনে কি কি প্রয়োজন কারণ এই পৃথিবীতে মানুষ তো কেবল নিজের জন্য সৃষ্টি হয় নাই অন্যকে দিতে হবে মানুষের জন্য নিরাপত্তা এবং কমিউনিটি সেন্টার নাম হলো মসজিদ যেখানে সকল কমিউনিটির সব লোকজন একত্রিত হবে আজকে আমরা ইটের উপর ইতিহার ভিতরে মানুষ হয়ে গেছে পাশের ফ্ল্যাটে পাশের রুমে চিনি না অথচারা আওতায় দেওয়া আছে আচ্ছা কতটুকু আসলে দেখেন মুসলিদ প্রশ্ন করেছেন এটা ঠিক যে প্রত্যেক ইহুদি বাচ্চাকে তাদের ওই ইয়ে সিনাগার যাওয়া লাগে এবং যারা খ্রিস্টান আছে তাদেরকে চার্চ স্কুলে যাওয়া লাগে অবশ্যই এবং যে সমস্ত ইহুদিরা মডার্ন স্মার্ট বা তারাও তাদের বাচ্চাদেরকে মুসলিম সাহেব যেটা ইয়ে করেছেন সেটা আমাদের আসলে আলোচনা করা দরকার যে আমরা যদি নিজেদেরকে প্রগ্রেসিভ মনে করি আমরা নিজেদেরকে যদি মুসলমান হিসেবে পরিচয় তুলে ধরতে চায়। ইহুদিরা যদি তাদের বাচ্চাদেরকে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে দিতে পারে আমরা কেন পারবো না এবং বলতেন যে আমি আজকে একটা বড় ধরনের বড় পদের একটা কর্মকর্তা কিন্তু আমি বাল্য জীবনে মসজিদে গিয়ে আমি যেটা শিখেছি এই শিক্ষাটার জন্য আমি সারা জীবন যেন নিজেকে আরো সম্মানিত মনে করছি आलोचना शिक्षा बर्तमान चलते उन्नयन कराते এক্ষেত্রে আমি আমি আমার মানে কিছু অভিজ্ঞতা বলতে চাই যেমন আপনাদের ব্রিটেনের অভিজ্ঞতা আপনাদের শুধু তাই না ইজিপ্ট সহ আরব দেশগুলোর মসজিদ গুলোর যে অভিজ্ঞতা মসজিদ মানে আমাদের দেশে আমাদের সাবকন্টিন্টে ভারত বাংলাদেশ পাকিস্তানে মসজিদ মানে কেবল একটি বিল্ডিং যেখানে নামাজের ব্যবস্থা অন্য আর কোন ব্যবস্থা নাই অথচ পৃথিবীর অন্য সকল জায়গায় মসজিদ মানে এখানে বিয়ে সাদির জন্য সুন্দর ব্যবস্থাপনা বাচ্চাদের খেলার ব্যবস্থাপনা বাচ্চাদের সেদিকে আমরা দৃষ্টি দিব না আমাদের কর্তব্য কি সন্তানদের পক্ষে মসজিদ থেকে আমরা কি দিব তাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকা আমাদের যারা দায়িত্বশীল থাকবেন যারা থাকবেন তারা তাদের দায়িত্ব প্রসঙ্গে সচেতন থাকবেন হোক মসজিদ কমিটির লোকজন হোক পাঁচটি গুণ না থাকলে তাকে থাকতে পারবেন এক নম্বর আল্লাহর প্রতি ইমান থাকতে হবে দুই নম্বর পরকালের প্রতি ইমান তিন নম্বর নিজে সালাত কায়ন করতে হবে চার নম্বর জাকাত আদায় করতে হবে পাঁচ আপনারা আশা করি বুঝেছেন এবং আজকে থেকে আপনার সিদ্ধান্ত নেবেন যাদের বাচ্চারা মসজিদে যায় না তাদেরকে মসজিদ দিবেন এবং এভাবেই তাদের মন মানসিকতা এবং চরিত্র গড়ে তুলবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞান করে তার গ্রহগুলো আল্লাহ সুবাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছে ডক্টর আহমদুল্লাহ সব আলোচনা এখানে চলে আসতে পারে আল্লাহ মালিক সকল সৃষ্টি মালিক তুমি हाल सूद के हराम हाल्जन करवाह अनु नारी पुरुष मिलाम पर्दाना चुरमारे बिल चूरम देख ইসলাম ও অজ্ঞতা আজ সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত টাইব বাংলাদেশে বিশ বাংলায়